আনাস ইবনু মালিক রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম বলেছেন মুমিন যখন সালাতে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে নিভৃতে কথা বলে কাজেই সে যেন তার সামনে ডাইনে থুথু না ফেলে বরং তার বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলে